আব্দুল্লাহ হিবনু মুগাফাল মুজানি রজাল্লাহ তালুতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক আজান ও ইকামতের মধ্যে সালাত রয়েছে কথা তিনি তিনবার বললেন তারপর বললেন যে চায় তার জন্য